সৈয়ার সালামাহ সালামাহদিয়াল্লাহ তাল্লাহনু হতে বর্ণিত তিনি বলেন আমি ও আমার পিতা আবু বারজা আসলামী রদ্লাহ তাল্লাহনু এর নিকট উপস্থিত হয়ে সালাদ সময় সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম জুহরের সালাত সূর্য ঢলে গেলেই আদায় করতেন আর আসর এমন সময় যে সালাতের শেষে কোনো ব্যক্তি সূর্য সতেজ থাকা অবস্থায় মদিনার প্রান্তে ফিরে আসতে পারত মাগ্রীব সম্পর্কে তিনি কি বলেছিলেন তা আমি ভুলে গেছি আর তিনি রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত ঈশা বিলম্ব করতে কোনো দ্বিধা করতেন না এবং ঈশার পূর্বে ঘুমানো ও পরে কথাবার্তা বলা তিনি পছন্দ করতেন না আর তিনি ফাজার আদায় করতেন এমন সময় যে সালাদ শেষে বাড়ি ফিরে যেতে লোকেরা তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত এর দু রাকাতে অথবা রাবি বলেছেন এক রাকাতে তিনি ষাট থেকে একশো আয়াত পাঠ করতেন